আমর ইবনু উমাইয়া রাজত্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সাল্লামকে বকরির সামনের রানের গোস্ত কেটে খেতে দেখতে পেলাম এমন সময় তাকে সালাতের জন্য ডাকা হল তিনি ছুরি রেখে দিয়ে উঠে গেলেন এবং নতুন অজু না করেই সালাত আদায় করলেন